আর এই জন্য যারা চাইবে যারা নিজের জন্য চাইবে না যারা চাচ্ছে কার জন্য গরিবদের জন্য চাচ্ছে মাদ্রাসার জন্য চাচ্ছে এতিম খানার জন্য তারা আসলে ভেখারী না যদিও সমাজে কি করে মনে করে এরাও ভেখারি এরাও ভেখারি এই জন্য সমাজে মাদ্রাসার শিক্ষাকে কী বলা হয় কী বলা হয় ভিখারিবিদ্যা ভিখারিবিদ্যা মাদ্রাসাতে ছাত্র দিলেই ভিক্ষা করতে হবে ওই যে মুষ্টিচা আলাদাই করতে হয় মুষ্টিচা আলাদাই করতে হয়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 মনোমানসিকতা নিয়ে এই ভিখারী বিদ্যা একে বলেছে কিন্তু সমাজ এতে অপরাধী এর জবাবদিহি তাকে করতে হবে কেয়ামতের মাঠে যে ভিখারী বিদ্যা বলে তাকে তুচ্ছ সমাজ এতে অপরাধী এর জবাবদিহি তাকে করতে হবে কেয়ামতের মাঠে যে ভিখারী বিদ্যা বলে তাকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা এবং সেখানে নিজেদের ছেলেদেরকে না পড়ানো অথচ সমাজের এমন ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে এই শিক্ষাকে উন্নত থেকে উন্নততর করার জন্য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 ধনপথীদের সমাজপতিদের উচিত এর প্রতি নজর দেওয়া যাতে করে এই শিক্ষার মান উন্নত হয় এবং মুসলমানদের বড়োলোক এবং গরিব সমস্ত ছাত্র এসে এই মাদার সাথে পড়াশোনা করে দিনকে রক্ষার জন্য পড়াশোনা করে অন্তপক্ষে তার একটা নিয়ত থাকতে হবে যে আমি দিনকে জিন্দা করব। দিনকে জিন্দা এই জেহাদে পাশ করতেই হবে আমাদেরকে এখন যেটা বলছিলাম ভিক্ষা করা আপনি যদি গরিবদের জন্য ভিক্ষা করেন সেটা ভিক্ষা না সেটা হচ্ছে উন্নত কাজ এবং ভালো কাজ বাকি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 তার মানে কি আমার পকেট মেরে সব চলে গেছে আমার টাকা পয়সা চলে গেছে অতএব সাহায্য করো হঠাৎ করে গাড়ি থামিয়ে বলছে আমার গাড়ি পেট্রোল নাই আমাকে সাহায্য করো এক এক রকমের ভ্যাকের ভিখারি আছে কথাই বলে ভ্যাক না করলে ভিক না তাই না এজন্য অনেক ভিখারি অভিনয় করে অভিনয় করে ভিক্ষা করে অনেক সময় দেখবেন যে পায়ে খোঁড়া নয় কিন্তু খুঁড়ি খুঁড়ি হাঁটছে হ্যাঁ দেখবেন মসজিদে ঢুকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে কত কষ্ট করে ঢুগলো তারপরে ভিক্ষা চাওয়া হয়ে গেল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 অনেক সময় মা ছেলেকে কোলে নিয়ে বসে থাকে তাকে খোঁচা দেয় যে কান তাকে কান দিয়ে মানুষের কাছে ভিক্ষা করে এমনও দেখা গেছে বৈধ নয় ভিক্ষারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা করা ভিখারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা জানেন এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু ভিখারি ভিক্ষাবৃত্তির পথ সহজ করে দিয়ে তাদের নিকট থেকে পারসেন্টেজ গ্রহণ করে বেকারি গ্যাং আছে তাদের আবার আমির আছে তারা নিয়ে যায় কোথায় জানেন মক্কামুদ্দিন ভিক্ষা করতে নিয়ে যায় শুনেছেন না শুনে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 বিনা পুঁজির ব্যবসা তাতে লাভ ছাড়া ক্ষতি তো কিছুই হয় না পড়ে পাওয়া টাকা চোদ্দো আনায় লাভ যা লাভ যা আসে সমস্যা কি এতে তো পুঁজি লাগে না এতে তো আর অর্থ লাগে না যে ক্ষতি হয় না আতা তাছাড়া যখন চাওয়া অভ্যেস হয়ে যায় যখন চাওয়া অভ্যেস হয়ে যায় আর চেয়ে খেতে যখন আপনি খাবেন তখন আপনি ভালোমন্দ মন্দ খাবেন খারাপ খাবেন না কারণ বিনা পুঁজির ব্যবসা তখন দেখবেন বাংলাতে একটা কথা আছে মাগারামের বউ শুধু ভাতি খায় না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 দরবেশ বেশি ভিক্ষা করে খাওয়াকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে এটাকে মনে করে কি দরবেশই এটা কি ধর্ম মনে করে অনেকে প্রয়োজন না থাকা সত্ত্বেও যাচাঙ্গা করে ঘরে খাবার থাকলে যাচানা বৈধ নয় বলে গাড়ি বাড়ি কল পায়খানা প্রভৃতি করার উদ্দেশ্যেও মোটা টাকা ঋণ করে জাকাত মেগে বেড়ায় কারণ ঋণগস্তের জন্য জাকাত বৈধ কি কথা বললাম বুঝলেন সে জানে যে আমার জন্য জাকাত হালাল নয় তবে ঋণগ্রস্ত হলে বড় লোকের জন্য জাকাত একটা ভালো বাড়ি করে ঋণ করে নিজের বাড়িতে বাড়ি করেছে ঋণগ্রস্ত হয়ে গেছে থেকে সোধবে তখন জাকাত খাওয়া তার জন্য হালাল হয়ে গেছে যেখানে জাকাত আছে ফান্ড কিংবা কোনো মানুষ ব্যক্তি দানশীল তার কাছে কিংবা কোন মান্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে এসে বাকি কথা বলবো পরিবেশ কিভাবে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 কোন মানুষ ব্যক্তি দানশীল তার কাছে গিয়ে বলছে আমাকে জাকাত থেকে দেন কিভাবে প্রতিষ্ঠানের নামে চায় কিন্তু খায় নিজে চাঁদার নামে চেয়ে নিজের পেট ভরে কেউ বা দুশো টাকা টাকা নতুবা পাঁচ কিলোকে কে টাকা বানিয়ে বারবার বলছি এই কথা জাল সাজি করে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 তারা হারাম পথে পা বাড়ায় ভিক্ষা বৃত্তির পথে পা বাড়ায় ছেলে ও জামাইরা আশা করি সতর্ক হবে, আশা করি সমাজ সতর্ক হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের সমাজ ভিক্ষামুক্ত হয় কাউকে ভিক্ষা করে খেতে না হয় আর ভিক্ষারীদের প্রয়োজন মেটাবার জন্য অভাবীদের প্রয়োজন মেটাবার জন্য যেন সমাজ সচেতন হয় ইসলামী অর্থনীতিতে এই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে এই সমাজ বৃহস্পতি রূপ আকার ধারণ করবে সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ এখন কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে শেষ করব। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে ক্ষেত্র কি ধরনের জাকাত আমাদের দেশে দেখা যায় রোজা ঈদের পর পরে মাদ্রা ফেতরার টাকাগুলো তোলা তুলে তো সেই ফেত্রার টাকা কাদের হক ফেত্রা হল ওয়াজেব জাকাত জাকাতল ফেতর বলা হয় এটা হচ্ছে ওয়াজেব রমজানের রোজা শেষ হলে এই ফেতরা রমজানের রোজা শেষ হলে এই ফেতরা দিতে হয় আড়াই কিলো পরিমাণ খাদ্য টাকা দিলে ফেত্রা আদায় হয় না আড়াই কিলো পরিমাণ খাদ্য দিতে হয় টাকা তাকে দেওয়া যাবে